بسم الله الرحمن الرحيم وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَى إِلَى اللَّهِ وعمل صالحا, وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وقتل النفح التي حظم الله إلا بالحق واكل الربا واكل مال اليتيم والتوالي يوم الزحف وصدق المحصنات الغافلات المؤمنات مال الله समस्त प्रशंसा الحمد لله الصلاه والسلام على النبي محمد الرسول الله صلى الله عليه وسلم تبي اللهم صل عليه اللهم بارك عليه আমাদের আলোচনা শুরু হয়েছিল যে এই উম্মি পূজা করবে এই মূর্তি পূজা করবে এই উম্মত করবে এই উম্মাদ ইবাদত করবে আল্লাহর ইবাদত বর্জন করবে এই উম্ম উম্ম আমরা দুই প্রকার বলেছিলাম মনে আছে না এই দুই প্রকারের মধ্যে উম্মুল ইসতেজা বা যারা যারা উম্মাতুল ইজতেজা বা তো উম্মাতুল ইসতেজা বা যারা যারা রসুলের দাওতে সারা দিয়েছে তারা তগুতের আবাদত করবে তারা গায়রুল্লাহর পূজা করবে গায়রুল্লাহ আইবাদ করবে তারা মূর্তি পূজক হয়ে যাবে এই উম্মত কি হয়ে যাবে মূর্তি পূজক হয়ে যাবে খুব সাবধান আমি জানি না আপনাদেরকে আমি বুঝাতে পেরেছিলাম কিনা বা বুঝাতে পারছি কিনা খুব ভয়াবহ বিষয় যে ওই উম্মত মূর্তি পূজক হয়ে যাবে ও জানবেও না যে ও মূর্তি পূজা করছে এই উম্মত তাগুতের একাদত করবে কিন্তু ও জানবে না ও মুখে মুখে তাগুতের বিরুদ্ধে বলে যাবে কিন্তু ও তাগুতের এবাদত করে ও তাগুতের বিরুদ্ধে বলছে মুখে মুখে কিন্তু ও তাগুতের একাদতকারী তাগুত তাগুতের পূজারী ও মৌখিক বলছে ও বক্তব্য দিচ্ছে ও স্বীকৃতি দিচ্ছে ও লেকচার দিয়ে যাচ্ছে বয়ান দিয়ে যাচ্ছে তাগুদের বিরুদ্ধে কিন্তু ও নিজে তবুতের একাদতকারী তবুত পূজারি জানবেও না খুব কঠিন বিষয় আকিদার বিষয়গুলোকে এত সূক্ষ্মভাবে বুঝতে হবে আকিরা ভাষা ভাষা জিনিসের নাম আকিরা না সই আকিদার লোক ও আসলে জীবনে সেই আকিরা বুঝেনি বক্তব্য আসবে সই আকিদার লোক খুব ভালো আকিদা আমাদের আকিদার লোক আমাদের ভাই আমাদের দিনী ভাই এটা ওটা সেটা ও আসলে দিনী ভাই না ও আসলেও সেই আঁকিদা বোঝেনি আকিদার বিষয়টা হচ্ছে খুব সুক্ষ খুব গভীরের জিনিস খুব বোঝার জিনিস খুব বোঝার জিনিস আকিদার উপরে নির্ভর করছে মানুষের জীবনের সকল প্রকার আমল ও কি করবে কি করবে না কি করবে কি ছাড়বে সব কিছু নির্ভর করছে আকিদার উপরে এই জন্য ভাষা ভাষা জ্ঞান দিয়ে কোনোদিন একটা মানুষের আঁকিদা পরিশুদ্ধ হতে পারে না ভাষা জ্ঞান দিয়ে কোনোদিন পরিশুদ্ধ হবে না ভাষা ভাষা জ্ঞান আঁকিরা খুব ভালো এই ভাষা জ্ঞান আর ভাষা ভাষা ভাষা আঁকিদা দিয়ে মানুষের ব্রেন কোনোদিন সার্প হবে না কোনোদিন পরিষ্কার হবে না কোনো দিন সে প্রকৃত মমিন হতে পারবে না কোনদিন সে প্রকৃত মোয়াখেদ হতে পারবে না কোনোদিন পারবে না তো এই উম্মার মূর্তি পূজক হয়ে যাবে এই মাছ গায়রুল্লার ইবাদত করবে অথচ সে জানবেও না যে সে মূর্তি পূজা করছে সে গায়রুল্লাহাদছে সে তাবুতের ইবাদত করছে সে জানবেও না জানছেও না জানবেও না যে সে তবুতের ইবাদত করছে যতক্ষণ পর্যন্ত এই জ্ঞানগুলো তার ভিতরে না আসবে জ্ঞানগুলো না আসবে জ্ঞান আসতে হবে সে তগুতের মধ্যে কিভাবে কিভাবে আর কারা Allah, Rasul, sallam, जो अबोश्चोई, अबोश्चोई तो अवश्य अवश्य तुम्हारूर्वर्ती पदांग अनुसरण कर चलो কিভাবে একবার পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে চলবে ফাঁকা হতে দিবেন একদম মিশে মিশে চলবে পূর্ববর্তীদের দিন অনুসরণ করবে এই অনুসরণীয় ব্যক্তিরা অনুসরণীয় গোষ্ঠীরা অনুসরণীয় দল জানাল যদি অদৃশ্য হয়ে যায় গর্তের ভিতরেও ঢুকে যায় তোমরা সেইখান থেকে গর্তের ভিতর থেকে তাদের আদর্শটাকে টেনে বের করে নিয়ে আসবে তারপরেও ইস্তুবান্লাহ বলে দিল্লো পাগল্লা ঠিক ঠিক ঠিক ঠিক ও বোঝাও নাকি যে কি ঠিক কুপুরি কথা বলছে অনেকগুলো কুকুরি কথা আমি এই কান দিয়ে শুনেছি আর মুসলিমরা বলছে ঠে ইম বলছে কুপুরি কথা আর মুসলিম বলছে ঠে তো এই অনুসরণীয় ব্যক্তিরা অনুসরণীয় দলগুলো এরা অদৃশ্য হয়ে যাবে গর্তের ভিতরে ঢুকে যাবে এরা তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে চলে আসবে এনে তারপরেও তাদের অনুসরণ করবে আদর্শগুলো গায়েব হয়ে যাবে এই গায়েব হয়ে যাওয়া আদর্শগুলোকে খুঁজে খুঁজে বের করে আনবে তাবিরা জিজ্ঞেস করলেন সেই আদর্শ ব্যক্তিত্ব আদর্শ দল আদর্শবাদী তারা এরা কারাই আর ইহুদি এবং খ্রিস্টানরা বলছেন তারা ছাড়া আবার কারা এই উম্মত ইহুদি এবং পরিপূর্ণ ভাবে অনুসরণ করবে পরিপূর্ণ ভাবে অনুসরণ করবে ইহুদি এবং নাসলাদের পরিপূর্ণ ভাবে অনুসরণের মাধ্যমে তারা বুদ্ধি পূজক হয়ে যাবে বুঝতে পেরেছেন সোমনাল্লাহ বলার বিষয় আহমদুল্লাহ যারা আল্লাহর দিনের দালাতের দিকে ছাড়া দিয়েছে তারা পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের পরিপূর্ণভাবে ভাবে অনুসরণ করবে ওরা যদি হারিয়েও যায় ওদের আদর্শ নিয়ে যদি কোথাও লুকেও যায় আবার সে আদর্শটাকে খুঁজে এলে তাদের আদর্শের অনুসারী হয়ে যাবে অনুসরণের মাধ্যমে তারা মূর্তি পূজক হয়ে যাবে মূর্তির পূজা করবে কয়টা আদর্শ বেছে বেছে আমরা নিতে পেরেছি খালি দেখি আবেগপূর্ণ কথা বলে আর তার পিছনে দৌড়াই খালি দেখি গরম কথা বলে তার পিছনে দৌড়াই বুঝিও না যে কার আদর্শ নিয়ে আসলো আমাদের কাছে কোন আদর্শ দিচ্ছে কোন আদর্শের কথাবার্তা বলছে আমরা জানিও না যে এই কোরআন দিয়ে মানুষকে গোমরা করে ফেলা সম্ভব এই কোরআন দিয়ে মানুষকে গোমরা করে ফেলা সম্ভব এ কোরআন মেনে এক শ্রেণীর মানুষ জান নামে যাবে এই কোরআন মেনে এক মানুষ ইহুদি হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে কোরআন আবার এই কোরআন দিয়ে অনেক বড় সংখ্যক মানুষের পথেও আসবে কোরআন দিয়ে হবে এই জন্য কোরআনের কয়েকটা আয়াত পেশ করে আবেগপূর্ণ কথাবার্তা বলে জোশ মার্কা কথাবার্তা বলে মানুষের আবেগগুলোকে কেড়ে নিয়ে তারপরে মানুষগুলোকে কোথায় নিয়ে চলে যাচ্ছে ও আর না যারা অনুসরণ করছে সে জানেও না কাউকে নিয়ে যাচ্ছে ইরাকের আদর্শে কাউকে নিয়ে যাচ্ছে আফগানিস্তানের আদর্শে কাউকে নিয়ে যাচ্ছে যারা আদর্শে পূজা করছে আর ওদিকে দৌড়াচ্ছে ওরা কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে কেন যাচ্ছে ও জানেও না ওর খবরও নেই তো মূর্তি পূজক হবে যে কয়টা মাধ্যম দিয়ে মূর্তি পূজক হবে তার কিছু বর্ণনা এখন আমাদের সামনে চলে আসবে এক নাম্বার বর্ণনা হচ্ছে অনুসরণের মাধ্যমে তারা মূর্তি পূজক হয়ে যাবে মাধ্যমে বিষয়গুলো যেন মাথায় থাকে অনুসরণের মাধ্যমে বক্তব্যের অনুসরণ তাদের বয়ানের অনুসরণ তাদের লেখালেখির অনুসরণ তাদের কথাবার্তার অনুসরণ অনুসরণের মাধ্যমে তারা মূর্তি পূজক হয়ে যাবে গায়রুল্লাহার ইবাদত করবে তমুতের ইবাদত করবে অনুসরণের মাধ্যমে এই জন্য কার অনুসরণ করছেন কার পিছনে চলছেন কারটাকে নিচ্ছেন কোন দিকে যাচ্ছেন অত্যন্ত সাবধান এক নম্বর বিষয় হচ্ছে অনুসরণের মাধ্যমে তবে কথা হচ্ছে যে তো ভয় ভীতির পরেও আর যে বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লসল্লাহ আমাদের সামনে উপস্থাপন করলেন জানি সবচাইতে বেশি ভয় করছি পথভ্রস্ত ইমামদের থেকে পথভ্রষ্ট ইমাম কারণ ইমামের অনুসারীন হয়ে থাকে মানুষটা ইমামের অনুসারী নয় খেলা থেকে ইমামের অনুসরণ করছি না বক্তব্যের মাধ্যমে অনুসরণ করছি না ইমামরা মানুষকে গোমরা করে ছাড়বে গোমরা ইমামরা মানুষকে মূর্তি পুজো বানিয়ে ছাড়বে গোমরা ইমামরা আদর্শ আম্বেকার ইহুদি এবং ন্যা ইহুদি এবং নাতালাদের সেই পশ্চিম থেকে তারা নিয়ে আসবে অথবা পূর্ব থেকে নিয়ে আসবে তারা সবচাইতে পূর্বে যেদিকে যাবেন গোমরাহি সবচাইতে পূর্বে আমাদের পরে আরো যান পশ্চিমের দিকে যাচ্ছেন ওখান থেকেও গোমরাহি আসছে এই পথগ্রস্ত ইমামরা পথগ্রস্ত ইমামরা বোমরা ইমামরা অনুসরণ নিয়ে আসবে আদর্শ নিয়ে আসবে এই ইমামের মাধ্যমে মানুষ আদর্শের অনুসরণ করে তারা পথভ্রষ্ট হয়ে যাবে ইমামের মাধ্যমে ইমামের অনুসরণের মাধ্যমে পথভ্রষ্ট হয়ে যাবে তারপরে আরো কিছু বক্তব্য আল্লাহুল্লাহসালাম বলছেন এবং শেষের দিকে বলছেন যে এই উম্মাদ মুদের সাথে পরিপূর্ণ ভাবে মিলে না যাওয়া পর্যন্ত মশ্রিক না হয়ে যাওয়া পর্যন্ত কে আমি হবে না পরিণত হয়ে যাবে তারপরে গিয়ে কি আমার নিয়ে যাবে কারা ইমামরা কারা মুশরিকের পথে নিয়ে যাবে ইমামরা নিয়ে ধর্মীয় নেতারা নিয়ে যাবে ধর্মীয় নেতারা নিয়ে যাবে তাদেরকে মুশ্রিক বানিয়ে দিবে ইহুদ্দিন আসরাদের অনুসরণীয় বানিয়ে দিবে ইমামরা এরপরে আল্লাহ রসুল সালাম আবার আসার বাণী শোনাচ্ছেন যে এত কিছুর পরেও একটা সম্প্রদায় পর্যন্ত সত্যের উপরে থাকবে পর্যন্ত উপরে তারা বিজয় থাকবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ তাদের ব্যাপারে অনেক কিছু বলতে পারে অনেক ধরনের বক্তব্য আসতে পারে বিবৃতি আসতে পারে তাদের ব্যাপারে এটা ওইটা সেইটা কিন্তু এই বক্তব্য বিবৃতি গালাগালি কোনো কিছুই তাদের কোনো ক্ষতি করতে পারবে না অগ্রসর হতেই থাকবে আল্লাহ দিনকে সামনে দিকে হতেই থাকবে যেতেই থাকবে কিছুই তাদেরকে ক্ষতি করতে পারবে না এ হচ্ছে আমাদের জন্য আশার বাণী বুঝতে পেরেছি আমরা এতটুকু ছিল আগের আলোচনা এই অনুসরণ করবে কিসের মাধ্যমে মূর্তি পুজো হয়ে যাবে কিসের মাধ্যমে সেই মাধ্যমগুলো কয়েকটা আলোচনা আসবে যে এইগুলোর মাধ্যমে মূর্তি পুজো হয়ে যাবে এক নাম্বার বিষয় হচ্ছে জাদু প্রথম আমরা কি বলেছিলাম না অনুসরণ এই যে করবে ইহুদি এবং এই অনুসরণ যে করবে ইহুদি এবং নাতারাদের তার মধ্যে হচ্ছে একটা বস্তুর আলোচনা সেটা হচ্ছে আজকে জাদু জাদু এই জাদু হচ্ছে ইহুদিদের একটা আদর্শ ইহুদিদের একটা আদর্শ জাদু খ্রিস্টানদের একটা আদর্শ জাদু মস্রিকদের পত্তলিকদের একটা আদর্শ জাদু এই জাদুর মাধ্যমে ইহুদি যে খ্রিস্টানরা ছিল এবং আছে তারাই জাদুর মাধ্যমে তাদের সম্প্রদায়ের কাছে বিশাল বিশাল সম্মানের পাত্র সম্মানের অধিকারী তারা জাদুর মাধ্যমে জাদুর কারণে জাদুর কারণে তারা সম্মান পেয়ে থাকে तेरे सम्प्रदायर लोकर का तर गोत्र लोकर काम से जदुर कारण सम्मान पे थे जदू हिंद एक आदर्श जदू हम ख्रीटान आदर्श कत् एक आदर्श अग्निपूजक एक आदर्श गायरुल्ला जरा इबादत करें तरह अन्नतम एक बड़ आदर्श हम जदू जदू त्रियाशील है ना জাদু ততক্ষণ পর্যন্ত কাজ করে না জাদু ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে কোনো প্রতিক্রিয়া ফেলতে পারে না যতক্ষণ পর্যন্ত জাদুকর না করবে জাদুকর যতক্ষণ পর্যন্ত গায়রুল্লাহ এবাদত না করবে ততক্ষণ পর্যন্ত তার জাদুতে কোনো ধরনের ক্রিয়া আসবে না এই ঘুমাচ্ছে কেন হ্যালেন সারেন जदुकर जत गुल्लाहार इबादत ना करतक्षण पर्त ग्ला इबादत ना कर जदुकर तर जदुते को क्रिया आसबे को क्रिया आसबेना जदुकर जदुकर हार जो एक बड़ शर्त हे गायरुल्ला इबादत कर गायरुल्लाहार इबादत कर गायरुल्लाहार इबादत ट्रिदा दिए हमें अथवा रुकू दिए हम অথবা নিরবতা পালনের মাধ্যমে দাঁড়িয়ে থাকার মাধ্যমে হবে অথবা গরু কাছে জবাইয়ের মাধ্যমে হবে অথবা মান্যতের মাধ্যমে হবে অথবা তার নামে কোনো কিছু উৎসর্গ করার মাধ্যমে হবে যে কোনো ইবাদতের মাধ্যমে গায়নুল্লাহ সে করবে তারপরে কি তার জাদুটা ক্রিয়াশীল হবে এরাক পর্যন্ত তার জাদু আছিল হবে না আর এটা হচ্ছে ওদের এই কমাবে না এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আদর্শ এবং জাহিরিয়াতের সময়ে আমরা সামনের দিকে এই বিষয়গুলো চলে আসবো জাহিরিয়াতের সময়ে জাদুকরদের একটা দবদবা অবস্থা ছিল মক্কার মুশ্রিকদের মাছেও দবদবা একটা অবস্থা তাদের মাঝে ছিল জাদুকরদের জাদুকরদেরকে সমকালীন সময়ের মানুষরা সমীহ করে চলত এবং চলে এখন পর্যন্ত সমীহ করে চলে তাদেরকে শ্রদ্ধা করে চলে তাদের থেকে ভয় ভীতি নিয়ে মানুষ চলে এবং তারা যা করতে বলে তার অনুসারীরা ঠিক তাই করে বলছে একটা কোরবানি দেন ও কোরবানি দিচ্ছে বলছে মাদারে গিয়ে মোমবাতি দেন মাদারে গিয়ে মোমবাতি দিবে বলবে খাজার নামে একটা খাসি দেন ও খাসি দিবে বলবে মাদারে গিয়ে সেজদা করে আসবেন সেষদা করে আসবে বলবে মাদার থেকে ধুলা এনে কপালে মাখবেন ও কপালে মাগবে বলবে মাদারের ওই পচা পানিতে গিয়ে আপনি গোসল করবেন ও গিয়ে ওখানে গোসল করবে যেটা করতে বলবে ও সেটাই করবে যদিও সে নামে মুসলিম যদিও সে কাদের ক্ষেত্রে মুসলিম আংশিকভাবে কাদের ক্ষেত্রে মুসলিম ও নামাজ পড়ে ও রোজা রাখে ও হজ করে ও জাকাত দেয় ও বিষয়গুলোকে পালন করে তারপরেও জাদুকর ওকে যা বলবে ও সেটাই করবে ও চিল্লাগায় ও ইসলামী আন্দোলন করে ও দরে দলে ঘুরে ফিরে বেড়ায় ইসলামের নামে কিন্তু চোদ্দির আঞ্চে গিয়েছে কোন হুজুরের কাছে হুজুর বলেছে যে একটা কালো মুরগি দিবা ও কালো মুরগি দিয়ে আসে হুজুর বলেছে রাস্তার মোড়ে ওই পটের মধ্যে কিছু দিবা হুজুর বলেছে এই কাজটা করবা ওই কাজটা করে করার পরে দেখা যাচ্ছে যে শরীরে তাবিজ বাড়ছে আর শরীরে আস্তে আস্তে ক্রিয়া শুরু হচ্ছে না করা পর্যন্ত ভোগ না দেওয়া পর্যন্ত না করা পর্যন্ত তাবিজ কোনো কাজ করবে না কোনদিন কাজ করবে না তাবিজ কবর জাদু কোনদিন কাজ করবে না ভোগ দিতে হবে হয় ভোগ যখন থেকে জাদুটা নিচ্ছে তখন সাথে সাথে ওকে টাকা দিবে অথবা ও টাকা না নিয়ে ও বলবে যে ওইখানে দিয়ে আসো ওইখানে দিয়ে আসবে বলবে যে নদীতে আটার গোল্লা করে তার মধ্যে পয়সা ভরে সেটাকে নদীতে ফেলে দাও শুনেছেন না আপনারা করেছেন আপনাদের মধ্যে ওদের কেউ এগুলো আমার চোখের সামনে দেখা আটার গোল্লা করে ওর ভিতরে পয়সা দিয়ে নদীতে ফেলে দাও আটার গোল্লাগজে লিখে টুকরো টুকরো করে কাটো দেখেছেন শুনেছেন মুরগি গরু খাসি আর মাঝারে তো এই সে দিতে দেখেছেন মাদারের সামনে যে বিশাল বিশাল দোকানগুলো সবগুলো ও দেখেই প্রমাণ পাওয়া যায় যে কি হয় কে তোমাকে বলেছে কেন এসেছ দেখবেন যে এর পিছনে একজন হুজুর জড়িত আছে একটা পথভ্রষ্ট ইমাম জড়িত আছে এর পিছনে একজন জড়িত আছে একজন লিডার জড়িত আছে কোন একটা জাদুকর জড়িত আছে बाख जत गुल्लर इबादत ना कर ततक्षण जदुकर जदूते क्रिया शुरू होना क्रिया शुरू हो जदुकर जदुकर जदूते तक ही क्रिया शुरू हो जखन गल्लाबाद शुरू कर गायरुल्लाहार इबादत माध्यम जदुर क्रिया शुरू है মনে রেখেন এটা হচ্ছে ইহুদিদের আদর্শ এটা হচ্ছে খ্রিস্টানদের আদর্শ এটা হচ্ছে পত্রলিকদের অগ্নি পূজকদের আদর্শ এই আদর্শের মাধ্যমে তারা সম্মানিত হতো সমাজে এই আদর্শের কারণে তাদেরকে মানুষ সমীহ করে চলত এই আদর্শের কারণে তারা একটা প্রভাব প্রতিপত্তি নিয়ে চলত বোঝা গেছে বিষয় এই জাদু এটাকে একটা পণ্য হিসাবে আল্লাহ আখ্যায়িত করেছেন একটা পণ্য জাদু হচ্ছে কি একটা জাদু হচ্ছে একটা পণ্য যেমন এই মোবাইল একটা পণ্য বিভিন্ন বিষয় রাস্তাঘাটে বিক্রি হচ্ছে একটা একটা পণ্য জাদু হচ্ছে একটা পণ্য কেউ যদি জাদুকে কিনতে চায় তার একটা মূল্য দেওয়া লাগবে না কেউ যদি জাদুকে কিনতে চায় তার মূল্য হচ্ছে ইমাম ইমান দিবে জাদুকে কিনে আনবে ইমান না দেওয়া পর্যন্ত জাদু কিনতে পারবেন না ইমান সেটা হুজুরের থেকে কিনে আনেন ইমামের থেকে কিনে আনেন মুফতির থেকে কিনে আনেন মহাদ্দেশের থেকে কিনে আনেন লেংকার থেকে কিনে আনেন কানাখোড়ার থেকে কিনে আনেন অথবা হিন্দু পোত্তলিক অগ্নিপূজকদের থেকে কিনে আনেন যেখান থেকেই আপনি তাবিজ খবর জাদু কিনে আনবেন তার বিনিময় হচ্ছে বিনিময় মূল্য হচ্ছে আপনার ইমান ইমান দিবেন তো কিনতে পারবেন ইমান দিতে পারবেন না তো ওটা কিনতে পারবেন না ইমান তার বিনিময় মূল্য হচ্ছে না ও চা বলছে আপনি তাই করবেন অনুসরণ করবেন ও বলছে যে এটাকে নিয়ে মাটির নিচে ওই কবরস্থানের গর্তের ভিতরে দিয়ে আসবেন আপনি গর্তেই দিয়ে আসতে হবে ও বলছে আগুনে পুড়িয়ে দিবেন আগুনেই পুড়াতে হবে ও বলবে চার রাস্তার মোড়ে রাতের বেলায় গিয়ে কাপড় চোপড় খুলে এটা দেখে আসবেন আপনি সেটাই করবেন অবশ্য এটাকে নদীতে ফেলবেন আপনি নদীতেই ফেলবেন ও বলছে এটাকে নিয়ে আপনি মাজারে যাবেন আপনি মাজারেই যাবেন অবশ্যই এটাকে নিয়ে খাজার দরবারে দিয়ে আসবেন খাজার দরবারেই দিয়ে আসবেন অবশ্যই এটাকে নিয়ে আপনি এই করবেন কালো পুকুরকে খাইয়ে দেবেন আপনি কালী পুকুরকেই খাওয়াবেন ও বলবে এটাকে দিয়ে আপনি আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে সেখানে দাঁড়িয়ে বসে বসে আপনি তপস্যা করবেন আপনি তাই করবেন তাই করবেন हमारे एक छात्र आई एलकार नाम नीलान्ना हिदायत दान सऊदी आरबा प्रथम छात्र प्रथम छात्र आल्ला दान से असंख्य ऐले मेरे तरह हिदायत पे पाच तो কন্যা সন্তান হচ্ছে না মেয়ে হচ্ছে না ওরা তিনটা ভাই চারটা ভাই মেয়ে হচ্ছে না কয়েকটা ভাই ওরা মেয়ে হচ্ছে না এই ওর বাবা পাকিস্তানি এক পীরের থেকে অজ্ঞানী পীর পাকিস্তানের দেওবন্দি অজ্ঞানি পীর তার থেকে একটা আমল নিয়ে এসেছে আর কিছু জিনিস নিয়ে এসেছে কি করতে হবে প্রতিদিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ঘরের একটা কোনায় আগুন জ্বালাতে হবে বড় মোমবাতি নিয়ে दिये पुराते आगुने दिखाई तुम्हें सन्तान दाओ तुम्हें मे दाओ दा तुम्हें मे दाओ दा बाबाजी दान ऐसे के बाबा প্রতিদিন এটা করতে হবে না আরেকজনের আরেকজনের থেকে তোমার জন্য আমি কন্যা সন্তান চেয়ে আনতে পারবো না বাবাকে রিকোয়েস্ট করছে বাবা যেন আল্লাহকে বলে এই বাবা যাতে করে আল্লাহকে বলার পরে আল্লাহ যেন তাকে সন্তান দান করে আপনি আল্লাহকে বলেন আল্লাহ সেটা অস্বীকৃতি জানল একদিন ওদিন একটা চর মেয়েছে দ্বিতীয় দিন আবার অস্বীকৃতি জানিয়েছে বাবা তার কোমর থেকে চামড়ার বেলটা খুলেছে এটাকে এক মার দিয়েছে যে পিছন থেকে চামড়া উঠে গিয়েছে রক্ত দিয়ে ভরে গেলো কাপড় চুপড় কেন এইভাবে চাইবে না একটা ছেলে যাকে আল্লাহ তালা ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন ইসলামী ফিতরাতের উপরে যাকে সৃষ্টি করেছেন কেন করবে না এই ছেলে ওকে পিটিয়ে ওর পেটের থেকে চামড়া উঠিয়ে ইমান বিক্রি করতে হবে এই আদর্শ কিনে আনবেন ইমান চলে যাবে জাদু কিনে আনবেন ইমানকে দিয়ে আসতে হবে পথভ্রষ্ট ইমানদের অনুসরণ করবেন আপনি ইমানটাকে দিয়ে আসবেন পণ্য এগুলো সব পথভ্রষ্টটা একটা পণ্য অনুসরণ একটা পণ্য জাদু একটা পণ্য গায়রুল্লাহ রায়দাদত একটা একটা করে পণ্য এগুলোকে যখনই আনবেন যখনই এগুলোকে আনবেন ইমানটাকে বিক্রি করে দিয়ে চলে আসতে হবে ইমান তাকে তার হাতে দিয়ে দিবেন আর তার হাত থেকে একটা আনবেন এর বিপরীতে স্পষ্ট ক্ষতিগ্রস্ত জাদুর ক্রয় মূল্যটা কি জাদুর ক্রয় মূল্য কি জাদুকর যা বলে তাই করে দেখেন আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আপনাদেরকে যদি কখনো এরকম হয়ে যায় যে রাত্রের বেলায় ঘুরছেন তখন একটু দেখবেন আল্লাহ তালা যে কত জাহলিয়াত আমাকে দেখিয়েছেন কত জাহিলিয়াত যে দেখিয়েছেন একসঙ্গে আমি নিশাচর চড়ছিলাম রাতের বেলায় ঘুরতাম ভালো মানুষ দেখলাম এই দশ নম্বর গোলচক করে ভালো মানুষ পরা ডাড়ি টুপি ওলা এখন ওই যে দশ নম্বর করে এখন ট্রাফিক বক্স হয়েছে তাই না আগে ওইখানে দেয় ছিল খালি ছিল ভালো মানুষ দাড়ি হঠাৎ করে গিয়ে দেখলাম যে কাপড় চোপড়ে দাঁড়িয়ে যাচ্ছে সব খোলা কাপড় চোপু খুলে উলংভ হয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কি যেন বলছেন কতক্ষণ পরে দেখলাম যে ওখান থেকে দৌড়ে বেরিয়ে এসে আবার আবার হঠাৎ করে দেখেছেন এরকম ট্রেন কালো কুকুরে এসে খেয়ে খেয়ে চলে যায় কালো কালো কুকুরে এসে খেয়ে চলে যায় আল্লাহ রস্তা বলছেন যে বিভিন্ন ধরনের ভোগ দিচ্ছে ইমানকে বিক্রি করার মাধ্যমে বিক্রি করার মাধ্যমে বিক্রি করার মাধ্যমে जदू त क्रियाशील है ना जत गैरुल्लाबाद ना कर जदू क्रय करते बिक्री करते बिक्री सृष्टि से हुकुम कर वस्तव फलोर माध्यम सुबह बोलने मन रखते जदू हम जाहिलियत आदर्श एक मतबाद जाहलियात अतित जाहियात बर्तमान जाहलियात भविष्य जाहिलियत आदर्श ताक्यत जाहिलियत घटे उम्मुल रसुले डाके छड़ा दिए तेल सूरा एक नम्बर आया पुरो हैं जदुर बेपारल्लास कथोपकथन कर नबिर आह साराओ दिखिले बर्जन करा दिखिल जदू थे तरा सर जाला দুইজন মালাইকা হারুদ এবং মারুদ কে পাঠালেন পাঠানোর পরে তারা তাদেরকে বিভিন্ন মানুষগুলো তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেল এবং তাদেরকে ধরলো যে আমাদেরকে এগুলো শিখান তারা বলতে যে না এগুলো শিখানো যাবে না এগুলো হচ্ছে কুপুরি এগুলো কুপুরি এগুলো কিনতে হলে ইমান বিক্রি করতে হবে এগুলো তোমাদেরকে শিখানো যাবে না এই কাজগুলো করা যাবে না তখন সেই সময় মানুষগুলো বলছে যে না এগুলো আমরা শিখবো কিন্তু এর বাস্তবায়ন করব না জাদু করব না আমরা কাজে শিখে রাখবো আমরা জাদু করব না কারোর উপরে জাদুর প্রয়োগ করব না জাদু বিক্রি করব না কারো কারো কাছে আমরা শুধু শিখে রাখবো শেখার জন্য শুধুমাত্র আমরা এই কাজটি করবো আমাদেরকে শিখাও আল্লাহরই হুকুম ছিল তাদেরকে শিখানো হলো তারপরে তারা এর বাস্তবায়ন ঘটানো শুরু করে দিল এবং পথভ্রষ্ট হয়ে গেল আল্লাহ ফিল মিন বলছেন এই জাদু করে যারা এবং যারা জাদু করায় যারা জাদু বিক্রি করে এবং যারা জাদু কিনে আনে তারা অবশ্যই জানে কাদা আলিমো তারা অবশ্যই জানে লামানাহু যা তারা কিনে আনছে মারাহু ফিল আখ এই ক্রয় কৃত বস্তুর কারণে আখেরাতে তাদের কোনো অংশই থাকবে না তাদের কোনো অংশ আখেরাতে তারা করে দিয়েছে ইমান বিক্রি করার কারণে আখেরাতে তাদের কোন অংশ আল্লাহতালা বলছেন যে তারা যা কিনে আনলো এটা কতই না নিকৃষ্ট যদি তারা একটু জানতে চেষ্টা করত যদি তারা একটু বুঝতে চেষ্টা করত জ্ঞান দিয়ে একটু যদি বুঝতে চেষ্টা করতো যে যা তারা কিনে আনেছে তা কতই না নিকৃষ্ট কতই না খারাপ কতই না মন্দ এটা কতই না মন্দ আল্লাহ সুরহান সুরা নিসার একান্ন নাম্বার আয়াতে বলছেন ধারণাটা কি তোমরা কি মনে তাদের ব্যাপারে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল কিতাবধারীরা ইমিন্ত এই কিতাবধারীরা অতীতে ইমান এনেছিল জিত্তের উপরে এবং তাগুতের উপরে জিত হচ্ছে জাদু অতীতে তারা কিতাবধারীরা জাদুর উপরে এবং তাগুতের উপরে এনেছিল ভবিষ্যতে তারা উপরে এবং তাহতের উপরে ইমান এনেছিল এবং তাগুতের উপরে জাদু এবং উপরে অতীতের কিতাবধারীরা ইমান এনেছিল ভবিষ্যতে যারা কিতাবের উপরে থাকবে তারাও জিতরে এবং তাহুতের উপরে ইমান আনবে তারাও ইমান আনবে কিতাব আছে কিতাব ছিল তাদের কাছে তাদের কাছে সৈরাফে ইব্রাহিম সোরা এনেছিল তারাও এই কাজটাই করবে তারাও ইমান আনবে জীপ্তের উপরে এবং তাগুতের উপরে তারা বলেছিল তারা বলবে তারা বলেছিল অতীতে তারা বলেছিল ভবিষ্যতেও তারা বলবে লীন কাফারু কাপের সাথীদেরকে হা উলাই আমরা এই যে অনুসরণের এই পথ এই পদভ্রস্তার এই পথ এই পথটা মুমিনদের পথের চাইতে কতই না সুন্দর আমাদের পথ এখানে আল্লাহ এবাদতে চলে গায়রুল্লাহর এবাদতে চলে আল্লাহ সন্তুষ্ট থাকে শয়তানও সন্তুষ্ট থাকে আল্লাহর ইবাদত করি আমরা তাহুদের ইবাদত করি চাদুরে ইবাদত করি আল্লাহ দেওয়া আদর্শের অনুসরণ করি আবার এই পথটা কতই না সুন্দর পথ মুমিনদের পথের আমাদের পথের মূল্য কতই বক্তব্য হবে এটা তাদের বক্তব্য হবে যারা চিত্রের উপর উপরে তাহুতের উপরে ইমান আনবে তারা নিজেদের পথটাকে মুমিনদের পথের চাইতে সুন্দর বলবে বলবে এটাই সুন্দর পথ এটাই সুন্দর পথ आलेमारा विशेष करेहदी भाईरा जरा आज सम्मान तेजे बेबूत शुद्म सरकार के बोझे শুধুমাত্র সরকার কে বলছে তহগুত বলতে যে বড় তহগুত হচ্ছে আর ইসের অনুসরণ মানুষ করে আর আল্লাহ সরকারে এবাদত কিউ করে বলেন তো আজকে যারা আছে এদের কেউ ইবাদত করে আমরা কেউ এদের ইবাদত করে কেউ ইবাদত করে ওরা যে ভাবে ইসলামিক জারি করছে একুশে ফেব্রুয়ারিতে এইটা করো ষোলো ডিসেম্বর এটা করো ছাব্বিশে মার্চ ওইটা করো বাপের বাপের জন্মবার স্বীকৃতি করো বাপের মৃত্যুবার করো বাপের জন্য করো অথবা রাষ্ট্রীয় এটা করো কয়জন মানে ওদের রাষ্ট্রীয় ধর্মীয় প্রমাণ সামান্য কিছু লোক যারা যারা তাদের দল করে দলীয়তার সাথে জড়িত তাও যারা করে দল দলীয়তা যার সাথে জড়িত যারা তারাও সবাই বুঝে কিছুই করে না আর এদেশের মানুষগুলো এদেশের আলেমগুলো সরাসরি তাগুদ বলতে বোঝাচ্ছে সরকার সরকার সরকার ওর ভিতরে যে তাগুদের বসবাস রয়েছে ও যে শয়তানের এবাদত করছে ও যে অনুসরণ করছে ওর খবরও নেই ঢাকা শহরের বড় একজন মুফতি সাহেব বিশাল বড় একজন মুজাহিদ তার তার ওইখান থেকে একজন লোক গতকালকে আমার আলোচনার মধ্যে এসেছিল সেখানে এসে বলছে যে হুজুর বলেছেন আমাদের হুজুর বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে বিদাত করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিদাত করা মুস্তাহাব শূন্য ইন্নালিল্লাহ কি কি ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে বিদাত করা যাবে কিছু কিছু ক্ষেত্রে বেদাত করা হচ্ছে সুননাথ বোঝেন কথা বার্তা ক্ষেত্রে বেদাত বেদাত করা হচ্ছে গুলো কি দাওয়াতের ক্ষেত্রে রসুলের দাওয়াতের পথ পদ্ধতি ছিল একটা আমরা নতুন করে আর একটা পথ পদ্ধতি নিয়ে দাওয়াতি কাজ করে যেতে পারি এটা কোনো সমস্যা নেই এটা বেদাত এই বেদাত হচ্ছে সুননাথ নতুন দাওয়াত রসুল একভাবে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সাহবা এসলাম একভাবে করেছেন আমরা অন্যভাবে করতে পারি এটা একটা বেদা কিন্তু এটা হচ্ছে সোননাথিল্লাহ কিছু কিছু ক্ষেত্রে বেদাত হচ্ছে সোননাথের ক্ষেত্রে তারপরে বলছে যে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য বেদাকে আমল করা হচ্ছে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কখনো কখনো করা হচ্ছে ওয়াজ ও আবার করবে জন্য জেহাদি ভাই তৈরি করছে ও মানুষকে ইসলামী জেহাদের দিকে উদ্বুদ্ধ করে বেদাত করা কে যে ওয়াজিব বলে মানুষকে ইসলামের দিকে ইসলামে ডাকার জন্য যদি বেদাত করা ওয়াজিব হয়ে যায় তাহলে আপনি ডাকবেন কোন পথে ইসলামের মূল আহ্বানের মধ্যে একটা আহ্বান যে সকল প্রকার মন গড়া ইবাদত বর্জন করবাদত তারা করতো জাহিদাতের যুগের মানুষগুলো ওইটা কারণ যদি ওয়াজিব হয়ে যায় ইন্না রজন বর্জন করবে কি এইজন্য সব করছে সব করা ইসলাদের সাথে আর তাদের পিছনে মানুষ তগুত বলে স্লোগান দিচ্ছে তারাও তবু তগুত বলে স্লোগান দিচ্ছে ও তাবুত ও তগুত ও তগুৎ সবাই তগুত হয়ে যাচ্ছে তার কাছে ও জানেও না যে ও কারণ অনুসরণের মাধ্যমে ও যে নিঃশান দিয়ে কথা বললো যে জবান দিয়ে কথা বললো এটা কার জবান দিয়ে কথা বলছে কারণ অনুসরণীয় বক্তব্য জবান দিয়ে হচ্ছে ও জানেও না বুঝতে পেরেছেন শুরুতে বলেছিলাম ও নিজে তাবুত হয়ে বসে থাকবে ও জানবেও না আল্লাহ বলছেন এ বানিয়া যাও আমি কি তোমার থেকে এই ওয়াদা নেইনি আল্লাহবুদ সাহেব পান যে তোমরা সরকারের ইবাদত করবে না বেদাত করা ভালো মানুষের কাজ মুসলিমের কাজ বেদাতি পথের মাধ্যমে মুসলিমের কাজ যা দিচ্ছে তাই গেলছে যা তাই গেলছে গিলেই যাচ্ছে ও সে করলে তো মানুষ আসবে না ইসলামের দিকে মাদার পূজারিদেরকে বের করে আনার জন্য আপনাকেও কি ওইখানে আহা হা আহা হা আহা হা ইসলাম এই বুঝলো ইসলাম বুঝলো যেখানে আল্লাহ ছাড় দেননি যেখানে ইসলাম নয় এটা মক্কার ইসলাম নয় এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে মেড ইন পাকিস্তান মেড ইন কাশ্মীর মেড ইন ইরাক মেড ইন আফগানিস্তান এগুলো এগুলো মোহাম্মদ ইসলাম মহম ইস্তম আহ ইসলাম এগুলো নয় তো সবচাইতে বড় তাহত হচ্ছে কে শয়তান রাষ্ট্রের ফরমান বিশ্বাস করেন সবাই মানে না সবাই মানে না সবাই মানে না রাষ্ট্রের ফরমান অন্তত পক্ষে দিন মানার ক্ষেত্রে মানুষ জেনে বুঝে তারপরে মানে যারা ইসলাম মানতে চায় তারা জেনে বুঝেই ইসলাম মানে যারা ইসলাম মানতে চায় রাষ্ট্র দিলেই সবকিছু করে না রাস্তায় কিছু আইন কানুন চাপানো আছে সুদ চাপানো আছে ঘুষ দুর্নীতি চাপানো আছে কিছু কিছু আইন কানুন চাপানো আছে আপনি করলেন না ব্যাংকে অ্যাকাউন্ট সমস্যা কি শুধু গেলাম না আমি রিকশা চালিয়ে গেলাম সমস্যা কি রিক্সা চালিয়ে খেলে আল্লাহ রিজিক দেন না সেখানে এই যে কত সুন্দর কথা কত সুন্দর কথা ওটা ধর্ম চাপিক ধর্ম বোঝে নাও আপনার উপরে ধর্ম চাপিয়ে দিল দেখে চায় ট্রাফিক যে ঘুরচায় চেহারা চায় কোট কাছারি আপনি গেলেন না গায় বিজাতীয় মতবাদ গুলো রয়েছে আপনি সেখানে গেলেন না ছাড় দিয়ে গেলেন কিছু জুলুম না হলে আপনার উপরে হলো গেলেন না আপনি মানব রচিত বিধানের কাছে করেন বড় তাগুতটাকে অনুসরণ করে যাচ্ছেন কোন তাগুতের আদর্শের বাস্তবায়ন করছেন আল্লাহ রসুর সাল্লাম তিনি বলছেন যে ইজিতানি মুস্তাব আল মুবে তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো আবিরা জিজ্ঞেস করলেন সেগুলো কি আর তুল আল্লাহ সাতটি ধ্বংসাত্মক বিষয় এই ধ্বংসাত্মক বিষয় হচ্ছে মানুষের ইমানকে ধ্বংস করে দেয় বুঝতে পেরেছেন সাতটি ধ্বংসাত্মক বিষয় আপনি মনে করেন এই ধ্বংসটা কি বাড়িও ধ্বংস করে গাড়িও ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে এই ধ্বংস সেই ধ্বংস মানুষের ইমানকে ধ্বংস করে দেয় মানুষের দিনকে ধ্বংস করে দেয় मानुषर आदर्श के ध्वस कर दे मानुषर पथ चला के एकदम नष्ट छ्वंसात्मक विषय तुम्हारा बेचे थो मन थे तो ध्वसा विषय जा, जा, जा मानुषे इमान के दिन के इसलम के आदर्श के ध्वस कर दे मानुषर आखरत के ध्वस कर दे मानुषर सम्मान के निरापत्ता ध्वस कर देस कर ध्वसता है ईमान ध्वसर মাধ্যমে ইমান ধ্বংস হয়ে যাবে যে তোমরা আল্লাহ সাথে অংশীদার সাবুক্ত করা আল্লাহ সাথে অংশ করা যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রে অংশীদার সাবুক্ত করা দুই নাম্বার হচ্ছে जदू जदू जदू समाज के ध्वसर ध्वसायू राष्ट्रीय जदुकर जदू करना शुक्र का जदुकर जदू करते क्यों ना मुख्य रक्त उठते उड़ते मारा जादुकर जदू कर जा এত ভালো একটা ছেলে হঠাৎ করে পাগল হয়ে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরছে জাদুকর জাদু করছে তাড়াতাড়ি মেডিসিন খেলে কিনে নেবো আগে তো রোগ নির্ণয় করেন রোগ নির্ণয় করে তারপর পরীক্ষা টরীক্ষা করতে হবে কি কি ভাইরাস চলছে তারপর কি মেডিসিন হ্যাঁ তারপর গিয়েশাল্লাহ তো এর মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে সামাজিক অবকাঠামো মুসলিম অসলিম নির্বিশেষে সবাই কিন্তু জাদু দ্বারা মুসলিম আক্রান্ত হয় অমুসলিমও আক্রান্ত হয় সবাই আক্রান্ত হচ্ছে ব্যক্তিকে ধ্বংস করে পরিবারকে ধ্বংস করে সমাজকে ধ্বংস করে রাত্রী অবকাঠামো গুলোকে নষ্ট করে দেয় একদম নষ্ট করে দেয় কি জাদু अल्लाह बोलन पृथ्वी द्वित बड़ पाप सेल्लास्त पदू तीन अन्या भाव के हत्या भाव केमस्कार मानस अन्या भाव्या इसलम की ते बोर भरिए देख প্রতিষ্ঠা ইন্দ্রীপনা কিছুই পৌঁছানো না এদেরকে হত্যা করে দিল কেন দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছে এইভাবে দিন প্রতিষ্ঠা আল্লাহ রসুল চিনতেন না সাহাবিরাও চিনতেন না এই দিন প্রতিষ্ঠা এই দিন প্রতিষ্ঠা অন্যায় ভাবে হত্যাকাণ্ড বৈধ হত্যাকাণ্ড ছাড়া বড় পাপ অন্যায় অন্যায়ভাবে কাউকে হত্যাকাণ্ড ঘটা কাউকে মেরে থাকা পৃথিবীর তৃতীয় বড় পাপ অন্যায় ভাবে হত্যাকাণ্ড শুধুমাত্র বৈধ হত্যাকাণ্ড ছাড়া অন্যায় ভালো হত্যাকাণ্ড এক নাম্বার বৈধ হত্যাকাণ্ড সেটা হচ্ছে জাদুঘর হুকুম আসছে জাদুঘর দুই নাম্বার বৈধ হত্যাকাণ্ড মোর তাস তবে সে যদি তবা করে ফিরে চলে আসে তার হত্যাকাণ্ড মৌকু হয়ে যাবে তিন নাম্বার বৈধ হত্যাকাণ্ড দেনাকারের শাস্তি রানি চার নম্বর বৈধ হত্যাকাণ্ড সেই হত্যার বদলে হত্যা হত্যার বদলে হত্যা এটাও মৌকুফ হয়ে যাবে যদি বাদী বিবাদী আবার করে করে এই কয়েকটা ছাড়া আর যুদ্ধের ময়দানে মুসলিমরা যাদেরকে অমুসলিমদেরকে ধরে নিয়ে আসবে যুদ্ধবন্দী এদের ব্যাপারে এফটিআর আছে চাইলে এদের থেকে মুক্তি পণ্য এদেরকে মুক্তি দিবে অথবা এদেরকে হত্যা করে দিবে এই যে পাস্তা हत्या घटावे इच्छा से आज केतलम बस गएरा कैसे दिल के और सन्तान गए सन्तान काटे परशुदी भाई गए जुड़े काट का সবাই করবে যখন একবার নেমে যাবে কেয়ামত পর্যন্ত আর উঠবে না পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে শেষ হয়ে যাবে সবাই কি বিয়ে হত্যাকাণ্ড কেন সবার দ্বারা চলবে না সবাই না খলিফা এই কাজ করবে হকুমত এ কাজ করবে রাস্ত ক্ষমতায় যে আছে সেই শুধুমাত্র ওরা মাধ্যমে এই কাজগুলো ঘটাতে পারে এছাড়া আর কাউকে এই বৈধতা দেওয়া হয়নি দেখেন না আল্লাহ রসুলের সামনে সুমাইয়াকে হত্যা করা হচ্ছে সুমাইয়ার স্বামীকেও হত্যা করা হচ্ছে রসুল নিশ্চুপ আর কারি মাথায় হাত বলি দিয়ে বলছেন যে একটু খবর করো ধৈর্য ধারণ করো এই রাসুলি কিছুদিন পরে আবার দেনার বিচার করছে এই রাসুলি কিছুদিন পরে আবার হত্যার বদলে হত্যার বিচার করছে এই রাসুলি কিছুদিন পরে আবার মুর্তাদেরও বিচার করছে রসুলের যুগে মূর্তাদের হয়েছিল না নয়নি হয়েছিল কে বলতে পারবে কয়টা কয়টা ক্ষেত্রে হয়েছিল ছিল কোথায় যাই হোক হয়েছিল মর্কার যুগে চোরের উপরে হজদারি করছেন তিনি সেই রাতুলি কিছুদিন পরে সকল প্রকার বিধানকে প্রণয়ন ঘটাচ্ছেন কখন ঘটছেন যখন তার উপরে খেলাফু দায় দায়িত্ব আসছে তখন তার পর্যন্ত করতে সবাই করতে পারবে না ঠিক নয় এগুলো এই কাজগুলো ঠিক নয় কথায় কথায় ফতোয়া দিয়ে মানুষ যে এই করো করো সেই করো জুমায় প্রতি জুমায় না কোনো মসজিদে বোম্বিং হচ্ছে কোনো এলাকায় বম্বিং হচ্ছে মসজিদগুলো এখন শূন্য তিনজন চারজন মুসল্লি নিয়ে ক্ষতিব্রাক ক্ষুদায় অথচ যে মসজিদে তিন হাজার চার হাজার মুসল্লি আসতো মসজিদগুলো শূন্য হয়ে গিয়েছে এ থিউরি এই এই অনুসরণ মুসলিমদের নয় এটা ওই যে ওই সাইড থেকে এসেছে পশ্চিম থেকে এসেছে ওইখান থেকে বাস্তবায়ন এসেছে না যে তো হচ্ছে অন্যায় ভাবে কাউকে চতুর্থ বড় পাহা পৃথিবীর যাদেরই সুদী ব্যাংকে কোনো ধরনের অ্যাকাউন্ট আছে আজকে থেকেই বর্জন করেন কারণ আল্লাহ সুহানা বলেছেন তোমরাও না এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট একটা পদ পদ্ধতি সবচাইতে নিকৃষ্ট একটা পণ্য এটা আদা তম্মুদা আফা যদি সুদ কে বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে কে পারে কেউ পারবে না অতএব অভিশাপ দেখতে দেখা যায় এ দিয়ে যেন দারিদ্রতা মোচন হচ্ছে আসলে দারিদ্রতা মোচন বিশ্ব ব্যাংকের থেকে বিশাল বিশাল সুদ নিয়েছে এদেশের উন্নয়ন ঘটানো হচ্ছে আর জন আজকে জন্মগ্রহণ করছে কি অপরাধ ও কেন ঋণ নিচ্ছে ওর মাথায় কেন ঋণ আসতেছে ও ঋণ করেছে না ওর ঋণ করেছে একটা পর্যায়ে গিয়ে দেশ দেউলিয়া হয়ে যাবে দেশের মানুষগুলোকে বিক্রি করবে ওই দেশের কাছে বিক্রি করে দিবে টাকা করতে না কি করবে তারা এসে হয় জমি দখল করবে আর না মানুষগুলোকে তারা যাবে দেশ ডিউলিয়া হয়ে যাবে একটা বাচ্চা আজকে জন্মগ্রহণ করছে কয়েক হাজার ডলার ঋণ মাথায় বোঝা করে নিয়ে কয়েক হাজার ডলার ঋণ বোঝা নিয়ে কেন মনে করছে যে দারিদ্রতা মুক্ত হচ্ছে সমাজ কত সুন্দর হচ্ছে বিল্ডিং উঠছে রাস্তাঘাট এত সুন্দর করে হচ্ছে এই হচ্ছে স্টেডিয়াম হচ্ছে কত বিশাল বিশাল হট্টালিকা হচ্ছে মনে হচ্ছে যেন কি বিশাল উন্নতি আসলে কি উন্নতি হয়েছে আসলে পর পর পর একটার একটা ওই ঋণকে শোধ করার জন্য আর ঋণ ওই ঋণকে শোধ করার জন্য আরেক ঋণ শেষ পর্যন্ত গিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে তো এই পৃথিবীর চতুর্থতম পাপ হচ্ছে সুদ पृथ्वी पंचम बड़ पापलू मालीम ए माल के भक्षण माल के भक्षणी माल के रसम लालन पालन करो यहाँ बाढ़ाओ सामने दिखे अग्रसर करो ये तुम अन्या भाव खेटे जो ना एतिमेर माल सर्वप्रथम हक बसा हम मौलवी प्रथम हक बसाय मौलवी এটিমের মালকে ভক্ষণ করা হচ্ছে প্রথম ভক্ষণকারী হচ্ছে মৌলীরা আগুনে জ্বলানোর কি দরকার যা ওই টাকাটুকু বিক্রি করে বাপকে জান্নাতে পাঠা হুজুর গিয়ে বলবে যে খতম পড়া খতম করেছে এখন টাকা দে টাকা দশজন মৌলবী খাওয়া তিন দিনের মাথায় মিলাদ করবি আরো দশটা খতম দিবি চল্লিশটা করছে হবে মৃত্যু বার্ষিকী করতে হবে ছেলে বলে যায় ওর বাবার মৃত্যু বার্ষিকীর কথা হুজুরে ঠিক মনে থাকে বাড়িতে আগামী বছর মৃত্যু বার্ষিকী আছে ও গিয়ে জিজ্ঞেস করে কিরে তোর বাবার মৃত্যুবার্ষিকী করবি নাক্ষণ করা আল্লাহ হচ্ছেন আগুন কেউ জমা করে রেখেছে পৃথিবীর পঞ্চম বড় পাপ ষষ্ঠ বড় পাপ হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসা ইসলামের জন্য যুদ্ধে গিয়েছিল সেই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসা যায় আর ফেরত আসে যায় আর ফেরত আসে আর বক্তব্য দিয়ে যায় মানুষের বারে যায় না জিহাজ করতে যায় না আর কোন জেহাদ জাহাজ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসা পৃথিবীর সপ্তম বড় পাপ হচ্ছে কোন সতী সিদ্ধ মমিন নারীর উপরে অপবাদ দেওয়া অপবাদ দেওয়া উপরে সপ্তম বড় জাদুকরের শাস্তি সম্পর্কে যে যারা জাদু করবে পৃথিবীর দ্বিতীয় বড় পাপের মধ্যে যারা জড়িয়ে যাবে তাদের শাস্তি কি তাদের শাস্তি হচ্ছে তরবারির আঘাত করে তাদেরকে হত্যা করে দিতে হবে কি করবে এটা खलिफाई आया पड़े माली इमुन अब पृथ्वी खलिफार क्ष की, की তার উপরে যে হুকুম এসেছে সেই হুকুমের বাস্তবায়ন করা আজকে যদি খলিফা হুকুমের বাস্তবায়ন না করে এই না বাস্তবায়ন করার কারণে কেন করল না এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কুল্লুকুম রায় নাকি তোমরা প্রত্যেকেই একজন একজন রাখাল আর প্রত্যেক রাখালকে তার প্রথ সম্পর্কে দিন জিজ্ঞেস করা হবে তার অধীনস্থদের সম্পর্কে আমরা শুধু জানা দরকার এই জন্য জেনে সেখান থেকে বিরত থাকতে হবে বিরত থাকতে হবে হাদিস পড়তে হবে হাদিসের মর্মার্থ বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআনের মর্মার্থ বুঝতে হবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বোখারিতে হাদিস রয়েছে যে হত্যা করে দাও কে হুকুম করলো খলিফায় কাজ করলো এর আগে রসুলের যুগেও মক্কার যুগে অসংখ্য জাদুঘর ছিল অসংখ্য জাদুঘর ছিল তাদেরকে হত্যা করেননি তারা হত্যা করেননি অসংখ্য জাদুঘর সেই সময় ছিল যখন খরিফা হচ্ছেন অমর ইজমুল খতাবের কাছে এই বিষয়ে বিধান চলে এসেছে তিনি মানুষের কাছে মুসলিম শাসকদের কাছে গভর্নরদের কাছে